हादीर गल् गल शिक्षा कथा के बुजते आगे जमानार तीन जन मानुष कानूष এক দেশ থেকে আরাক দেশে সফর করে যাচ্ছে জড়ে বৃষ্টি হতে হতে হঠাৎ উপর থেকে একটা বড় পাথর এসে গুহার মুখের উপরে ধস করে এটে গেছে মুটকির মতো ওদের সুবিধে হলো না অসুবিধে হলো ওরা তিনই ভয়ে পাথরটা সরানোর চেষ্টা করছে এক নড়ে না। নার তিনজন হয়ে গেল। আমাদের নিশ্চিত কবর জীবন্ত কবর হয়ে গেল একটু আগেই ওরা বাড়ির কথা মায়ের কথা ছেলেপেলে কথা কল্পনা করছিল বাড়ি যাব কয়েকদিন পরে এইটে সেইটে এখন জানে যে আর জীবনে বেরোতে পারবে না এখানেই দু মরতে হবে এমন না যে মাটি কেটে যাবে পাহাড় হঠাৎ ওদের ভিতরে একজন বলল দেখো আতঙ্ক করে লাভ নেই আমরা একটা কাজ করি এই কাজে যদি আল্লাহ বাঁচাই আল্লাহ তারাবাকে নিয়ে আমরা একটা কাজ করব। ওরা তিনজন একটা কাজ করবো এই কাজের গল্প রসুলাম বলেছেন বোখারি মুসলিম সভা আছে কিন্তু আমার প্রশ্ন হলো আমাদের বাংলাদেশে যদি কেউ এরকম বিপদে পড়ে যায় আর কি করে অথবা অলি আল্লা ডাকে বাবা আমক বাঁচাও ঠিক না ঠিক আছে না এটাই আমাদের দেশের নিয়ম আর রসুল কি বললেন আপনাদের বলবো তবে তার আগে আপনাদের তো জরুরি কথা বলি এই কথাটা এই গল্প বুঝবেন না এই গল্পটা কে বলেছে আমি কে বলেছে রসুল বলেছেন বোখারি শরীফে আছে মুসলিম শরীফে আছে আবু দৌদ শরীফে আছে সব হাদিসের কেতাবে আছে কিন্তু এই গল্পটা বোঝার আগে একটা জরুরি জিনিস বুঝতে হবে সেটা হলো যে আমাদের দেশে কিছু ঠিক আছে আর বাকি সব ঠিক আছে মাদ্রাসা মসজিদ মকত খানকা ওরস মাজার দরগাহি দাড়ি সব ঠিক আছে এমন অন্যান্য দেশের বেশি আছে কিন্তু ঠিক নেই কি কি এক নম্বর দুই নম্বর তিন নম্বর সংক্ষেপে ছেড়ে দেব্লাহ মানে কি আরবের কাছে আবু সাহা লাবুল্লাহা পুতবা সাইবা লাহ মানতো নাকি লাগাতে মানত আল্লাহ সারা কোন রব নেই আল্লাহ সারা কোন সর্বশক্তিমান নেই মানত অনেক জায়গায় আছে দুটো জায়গা বলবো কোন সময় নেই আল্লাহ কোরআন কেন বলছেন আবু জয় বলতো লাফুমাত সর্বশক্তিমানকে যিনি দিলে কেউ ঠেকাতে পারেনা যিনি ঠেকালে কেউ দিতে পারে না তিনি কে আবু জলকার কথা বলতো তার মানে আবু জেল পাকা ইমানদার ছিল আল্লাহ আমাদের মাহবুদ আবু জহেল বিশ্বাস করত। আবু জহেল আল্লাহ হবাদত করত। আবু জাহেল যে আলহাজ আবু জহেল আপনার জানেন না আবু জহেল আল্লাহ আবু জাহাল আমরা একবার হস করে আলাজ হয়ে যাই আবু জহেল অনেক হস করেছিল শুধু হজই করতো না কাবাগরের গেলাপ পাল্টাতো কাবাগরের পানি বিতরণ করতো কাবাবরের গেলাপ ধরে কাবাগর ধরে ধরে আল্লাহর কাছে কানত আল্লাহ আল্লাহাজ কথা বুঝতে পারেন আমরা আল্লাহটাকে কি বলে আল্লাহ হম আবু জেল কি বলে দেখত আবু জেল আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ কোরআনে পাশে তাহলে আবু জেল আল্লাহ সারা কোন রব নেই আল্লাহ সারা কোনো সৃষ্টিকর্তা নেই আল্লাহ সারা কোনো সর্বশক্তিমান নেই সব মানত আল্লাহ করত কিন্তু মানে কথা কে বুঝতে পেরেছে এখন আমার একটা প্রশ্ন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 আমাদের জন্য বাংলাদেশের মানুষদের জন্য আমি একটা গান শুনেছিলাম বাবা শাহজালাল দয়াল বাবা দয়া করো বাবা এরকম গান আছে না আমাদের দেশে যারা এই ধরনের গান গান বাবা শাহজালাল শাহ মকদুমলি ওলি আলী পীর বাবা ওলি আল্লাহ বাবা ওলি দয়াল বাবা ওলি দয়াল মা ওলি খলবেশো বাবা দয়া করো বাবা নজর দাও বাবা এই ধরনের গান আছে না যারা এই গানগুলো গান र्ता के, के बोल रे की सर्वशक्तिमान के सब मान नाम कान माना क्यों जब आपनी যে এই যে তুমি বলছো বাবা করো বাবা এটা আপনি যদি দয়া শাহ পরলী দয়ার খাজা বাবা দয়ার কিন্তু দয়া তো আল্লাহর বেশি ঠিক না আল্লাহ রহমান রহিম কাজেই তুমি আল্লাহর কাছে দয়া চাও ও কি মানবে মানবে না আচ্ছা যদি বলেন शाही के मोहब्बत करो तर तर कठात शुदूल सब मानव मानबेना ठीक ना अबू जाल शतभ अबू जाल क्या बुजते पे एक मानुष अबू जाल दोषा সব বিশ্বাস করতো আল্লাহর এবাদত করত কিন্তু আবু জাহেবের একটা বিশ্বাস ছিল সেটা হল যে আল্লাহ সব আল্লাহর ইবাদত করতে হবে তবে আমাদের যদি বিপদ আপদ জন্য আল্লাহকে সরাসরি ডাকলে পাওয়া যাবে না কারণ যুক্তি আছে আবু যেহেতু যুক্তি কম ছিল না একজন বাদশাহ মনে করেন প্রধানমন্ত্রী আপনি কি তার কাছে ডাইরেক্ট নিতে পারেন যদি প্রধানমন্ত্রী একজন প্রিয় কার মাধ্যমে যান তাহলে সুবিধা হবে না গেলে তো হবে না প্রিয় বান্দা মাহবুব তাদের মাধ্যমে ধরে যেতে হবে। আবু জাহেদ কাদেরকে মাহবুব বলতো জিব্রাহল মিকাইল আজরাইল ইসরাফিল নাম শুনেননি আল্লাহর ফেরেস্তা আবু জাহেদ তাদেরকে আল্লাহর মাহবুব বলে ইবাদত করতো ইব্রাহিম ইসমাইল মৌসা আসাদ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 আল্লাহ নবী অলি ফেরেস্তা ইব্রাহিম আবু মোসা সোহানো এদের মাজারে চলে যাও মাজার না থাকলে মূর্তি বানিয়ে নাও মূর্তি না থাকলে একটা দর্গা বানিয়ে নাও সেখানে বসে বাবা ইব্রাহিম বাবা ইসমাইল বাবা জিব্রাহল বাবা মিকাইল তাদের নামে দুধ ঢেলে দাও উজ্জবাই করে দাও তাদের ডাকো তারা যখন আমাদের ডাক শুনে এখানে না থাকলে ওহানি ভাবে ডাক শুনবেন আমাদের ডাক শুনে তারা তাদের ভান্ডার থেকে দেবেন অথবা আল্লাহ আপু এই যুক্তিতে সব মানত আল্লাহ আবাদত করত রসুল কোন খারাপ কথা বলেননি রসুল কি বলছিলেন যে না বলছিলেন নাকি যখন আসলেন বলছিলেন খার বলছিলেন। কিছুই বলেননি নামাজের কথা বলেন করতে বলেনি কিচ্ছু বলেননি শুধু বলেছেন এবার ওদের শুধু কার চাওয়া হবে কার কাছে আর বললেন আবু জাহেল আল্লাহর মাহবুবান্ধাদের মাধ্যমে তাদের ওছিলে আমরা এতকাল সব পেয়েছি এবার তো ও হাতে আমার আল্লাহর মহবত করতে দেয় না ওর ধর আর মার যে কারণে কথা হারিয়েছিল আবু জাহর কিন্তু নবির আউলাদ আউলাদ আবু জাহে যে কারণে ইমান হারিয়েছিল ওই যুক্তিটা কি আমাদের দেশে আসে না নেই আমরা অনেকেই সরল মনে বলি আল্লা হবে না আল্লাহ একটু বোঝার চেষ্টা করেন খুব সুন্দর করে আমরা যখন প্রধানমন্ত্রীর কাছে বা আপনাদের মানিকগঞ্জের এমপির কাছে আপনারা কেউ যান সরাসরি গেলে কি কাজ হয় একটা লোক নিয়ে যেতে হয় কেন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 এটা আমার দরকার না দরকার তাও আল্লাহ জানেন না আল্লাহ যদি জানেন আল্লাহ লক্ষ লক্ষ লক্ষ লক্ষ কোটি আল্লাহ না কোন বান্দা যদি মনে করে যে আমার আল্লাহ আমি দেখলে হয়তো বসবে না আমার হয়তো চেনবে না আরেকজন বলে দিলে চেনবে তার কি মান্ডা থাকলো দুই নম্বর আমাদের লোক নিয়ে যেটা আর একটা কারণে অনেক সময় চেনার পরে করে না। যদি বউকে দিয়ে একটু সুপারস করে দেন যেই ছেলেটা আমার নিজের লোক একটু দেখো তাহলে আর সমস্যা নেই ঠিক না আল্লাহ তো এরকম আল্লাহ চেনে আমরা জানি তারপরও তো পার্সিয়ালটি করতেও পারেন যদি কেউ মনে করে যে ওই কমিশনারের কাছে এমপির কাছে আছে আল্লাহ চিন্তা থাকলে থাকলো তবে একটা জিনিস হয়তো হতে পারে দেখেন আমরা জানি আল্লাহ সব জানেন কিন্তু আল্লাহ তো আমাদের সব গুণার কথাই জানেন তাই না আমরা অনেক অন্যায় কাম করেছি আল্লাহ জানেন না দ্রাগী তাই না আর হুজুরের বিশেষ করে জামাই হুজুর দ্বারা তাদের দয়ার শরীর ঠিক না আল্লাহ ভদ্রাগী তো ঠিক না আল্লাহ তো মাফ করবে না আল্লাহ তো সব গুণার কথা জানে এত গুণা করেছি আল্লাহ তো এখন সহজে ছাড়বে না তবে হুজুর তো জানেন কত গুণা করেছি হুজুর যদি আল্লাহ খুব শক্ত করে ধরে তখন আল্লাহ না করে পারবে না ঠিক না ভাই আচ্ছা বলেন তো আপনাদের এলাকায় মনে করেন একজন চেয়ারম্যান আছে খুব লুজ চেয়ারম্যানের সিল ডাইভারের কাছে থাকে। যে কোনো সিল দিয়ে দেয় এসে ঘুষ দিলে দিয়ে দিয়ে সিল দেয় একজন এসে ঘুষ দিলে ছাড়াই দেয় তা সিলগুলো বউয়ের কাছে ড্রাইভারের কাছে কাছে থাকে ওদের খুব মহবত করে যারা যেটা বলে চেয়ারম্যান ওটাই মেনে নেয় আর একজন চেয়ারম্যান নিজে যাচাই বাছাই না করে ই না যে যাই বলে নিজে একটু বিচার করে যাচাই করে সিল কারো হাতে দেয় না সিগনেচার কারো হাতে দেয় না এই দুই চেয়ারম্যানের ভিতরে ভালো বলবেন কাকে ঠিক না ঠিক না আল্লাহ তো বোধয় লুজ সব সে দিয়েছেন হুজুরদের যা না তারপরে সব জানেন তারপরে কি মনে করেন বলব মেনে নেবে আল্লাহ রসুলাম নিজে দোয়া করেছেন যার দোয়া না শুধু আকাশের দিকে তাকালেই আমি কবুল করে নিত সেই রসুল সালাম দোয়া করেছেন আল্লাহ বলেছিলাম আমি মানবো তোমার কথা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 এমন রাত করে মাফুল করেছেন বাচ্চা গুলো একটাও নেই মাঝে মাঝে বাচ্চারা থাকে এমন করে বাচ্চাদের বড় দুশ্মন কে মা খালার মতো দরদিনে খালা কোনদিন মারে না খালা কোনদিন মারা দিকেছেন মা হলো সবচেয়ে দুশ্মন ঠিক না চার পাঁচ বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা খালা কয়বার মেরেছে মা কয়বার বেড়েছে খালা বেশি হুকুম করে না মা সারাদিন খাইতে গেলো বলে এইটা খা এইটা খাইস না আইসক্রিম খাইস নে এত হুকুম কি আর কে করে নাকি কারণ মায়ের স্বাস্থ্য ঠিক না কার স্বাস্থ্য হ্যাঁ মা যেহেতু সন্তানকে সবচেয়ে ভালোবাসে এই জন্য মা সারা দিন মা তো অনেক বেশি বলে। এখন একটা ছেলে খুব বুদ্ধিমান আমাদের মতো বুদ্ধিমান সে প্রাণ করলো যে আমার মা তো খুব বদ্রাগীল্টোপাল্টা হলে বকে মারে আর মার কথাও তো আমি সব শুনতে পারি নে খালা থাকলে দেয় নইলে মার যে বলে যে আপা কি বোন এই দেও না এটার কষ্ট হচ্ছে ওর যা দরকার ও ওসিলা খোঁজে খালার অশিলা দে মার কাছে চাই কোন মায়ের যদি এইরকম সন্তান থাকে মা কি খুশি হয় না বিরক্ত হয় যতই রাগ করুক ছেলে যদি খিদে লাগে আর কোন হুশ থাকে না ঠিক না যে মা ছেলের খিদে লেগেছে বোঝার পরও করে খাইতে দেয় না খালা বলার পরে দেয় ভালোবাসা যে ছেলে সরাসরি মায়ের কাছে না অপমান করে ঠিক যে বান্দা তার কথা সরাসরি মালিককে না বলে আরেকজনের মাধ্যমে বলায় যে মালিক তার সব জানে তাকে সবচেয়ে ভালোবাসে আমার বউ বলে ছেলে পেলে আর আমার মা ডাকি না কোনদিন আমার মা বলে ডাক্তি নে আমাদের মায়েরা দূর হয়ে যাক ছয় বছর বাড়ি বলে না বুদ্ধিমান ছেলে তখন থেকে আর মাকে মা বলে রাখে না ঠিক না ও সঙ্গে সঙ্গে চলে যায় দূরে ঠিক না মা যে কথাটা বলে চলে যাওয়ার জন্য বলে না আসার জন্য বলে কোন কোনো সত্যি খালার বাড়ি চলে যায় তাহলে কি মা খুশি হলো না রাজার হলো ওর বলো মা তুমি তো বললে খালার বাড়ি যেতে আমি গেলাম হবে নাকি আল্লাহ আমাদের বেশি ভালোবাসেন এই জন্য আমরা যখন গুণা করি আল্লাহ জ্বর দেন জারি দেন কষ্ট দেন বেটা দেন সমস্যা দেন কি আল্লাহ আসুক আমি যদি আল্লাহ সরাসরি নাচে মাধ্যম দিয়ে ডাকি আল্লাহ খুশি হন না বেজার হন কব আর বোঝ দুনিয়ার যত শির আবু থেকে সব শির্কের মূল হলো যে আমরা মনে করবো আল্লাহ মাফ করেন যদি আল্লাহ আমি সরাসরি ডাকলে শোনবে না আল্লাহর দয়া নিতে নেকনজর নিতে মাফ নিতে কোনো মাধ্যম লাগবে অন্য কাউকে বন্দনা করে খুশি করলে আল্লাহ পাওয়া যাবে এইটা হল সব শিরকের মূল যেমন মায়ের দয়া পেতে যদি খালার বন্ধ না লাগে এই কথাকে বিশ্বাস করে তাহলে সে মায়ের মাতৃত্বের সাথে সির করে বোঝেননি মা বেশি আপন না আল্লাহ বেশি আপন মা বেশি মায়া দারে না আল্লাহ বেশি মায়াদার মা বেশি দয়ালু না আল্লাহ বেশি দয়ালু মা আমার কথা বেশি জানে না আল্লাহ আমার কথা বেশি জানে সেই আল্লাহর কাছে চাইতে আর কারণ লাগবে এই চিন্তাই হল শিরকে কথা বোঝেননি লাগবে শেখার জন্য লাগবে আমি আল্লাহর পথে চলব হুজুরের কাছে যাব হুজুর কি করে আল্লাহর ডাকতে হয় শিখিয়ে দেন নবীর তরিকায় আল্লাহর ডাকতে হবে কি করে শেখার জন্য হুজুর লাগে অশিলা লাগে পীর লাগে মহনাম লাগে আল্লাহর দয়ালিতে কারোর মাধ্যম লাগে এই চিন্তা করলে ওই ব্যক্তি আবু জেহলে মতোই মুশেক হয়ে যায় কথা বোঝেননি ইহা ইহ যদি শিখতে হয় তাহলে ইউনুস আলহিসের কাছে যেতে হবে ইউনুস আলহিসামকে যখন মাসে গিলে ফেলছিল কি বলছিল আনতা সব হা নাকাইনি কুন্তুমিন বিপদে পড়ে লাহ মানে কি তার মানে বোঝেন যে আল্লাহ বিপদে পড়ে ডাকার মতো নেই ডাকার মতো নেই বিপদ থেকে তরালে বোঝেননি খুব ভালো করে বুঝুন যদি আল্লাহর দিন শিকার তরিকা শিকার আমল শিকার সব হয়েছে ফির মাসে আলেমের কথা মনে পড়ে কোনো দোষ নেই সেখানে যান শেখেন এটা ভালো কাজ যদি কোন আল্লাহ নেকর বান্দার মহবত হয়েছে তার কবরে যে সারান দেবেন দোয়া করবেন অথবা তাকে জিয়ারত করবেন মুসাফা করবেন সমস্যা নেই কিন্তু বিপদে আপদে কষ্টে বেদনায় যদি মনে পড়ে যে অমক দরবারে গেলে অমুক পাবারে গেল অমুক হুজুরের কাছে গেলে বিপদ কেটে যাবে তাহলে বুঝবেন আপনার লাহ ইহ ইহ ঠিক নেই কথাকে বুঝতে পেরেছেন আর যদি যত বিপদ হোক ইউনুস্লামের মতো বিপদ হোক কঠিন বিপদ হোক জীবনের শেষ মুহূর্তে আল্লাহ পেরেছেন। আমি গল্প শুরু করব তার আগে যাই এই যে গল্পটা বলবো এখানে সবগুলো বিষয় আছে আল্লাহ রসুল্লাহ বলছেন ওই তিন যুবক বলল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 কথাকে বুঝতে পেরেছেন তারা বলল যে আমাদের আর কোন উপায় নেই আমরা দোয়া করব আমাদের আল্লাহ আমি জীবনে যাই করছি একটা কাজ আমি মনে করি যে সবচেয়ে ভালো কাজ করছি আমি আমার আব্বা আম্মা এবং বউ ছেলে নিয়ে মরুভূমির পাশে তাবুতে বাস করতাম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 যে আল্লাহ আমি জীবনে বাপ মাকে আগে দুধ না খাইয়ে বউ ছেলে মেয়েকে কখনো খাওয়াইনি এক রাত একদিনে আমার মরুভূমি থেকে উঠ আসতে একটু হয়ে গেল একটু দূরে চলে গেছিলাম আব্বা ঘুমাই গেছে উঠলেই দিয়ে দেব বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল আমি আব্বা আমার মাথার কাছে বসে থাকলাম কারণ আমি যদি ঘুমিয়ে যাই বাপমা বুড়ো হয়ে গেছে দেখবে না সারা থাকবে আমি বসেই থাকলাম সকাল হলে আব্বাব্মা উঠল উঠলে আমি আগে তাদের দুধ দিলাম তারপরে বাচ্চাগুলোকে খাওয়ালাম আল্লাহ সেই রাজ দেখেছিলাম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 আমাদের সকল নিয়ামতের উৎস হলো বাবা মা কথা বুঝতে পেরেছেন বিশেষ করে বিবাহের পরে আমরা বিপদে পড়ে যাই। একদিকে স্ত্রী সন্তানের দায়িত্ব হক স্ত্রীর না করা স্ত্রীকে রাগ না করা গাল না দেওয়া পাশাপাশি পিতামাতার মাতার সাথে যেন ন্যূনতম বেদনা হয় বুঝুন পিতামাতা মাতা বৃদ্ধ হলে অনেক কথা বলবে খারাপ লাগবে মনে হবে বাজে কথা বলবে না আমরা ছোটবেলায় বাপ মাকে কি খুব ভালো কথা বলতাম বাবা ষাট বছরের বাবা এই বলে আপনার পঁয়তাল্লিশ বছরের বাবা প্রায় বছরের ছেলেকে বলছে বাবা কি বাবা বাবা ওটা একটা কাক বসে রয়েছে দশ পনেরো মিনিট পরে বাবা ওইটা কি বাবা কেন বললাম শুনলে না কাক আবার পনেরো মিনিট বলে বলছে যে বাবা ওইটা কি বাবা হ্যাঁ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 কথা পালন করার দরকার নেই অনৌক্তিক চুপ করে থাকবেন খবরদার বাপ মার সামনে বিরক্তি প্রকাশ করবেন না সব নষ্ট হয়ে যাবে বিশেষ করে মহিলাদের বলব না মহিলারা শুনছেন কিনা স্বামীর প্রতি দাবি সবার আছে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 स्वामी के बाबा मारिए नारे बेहतरी भाई बोल नष्ट स्वामी आयु कमारंश नष्टी घटना बोलते, बोलते तो भाईरा द्वित बंधु गल्प कर दुआ कर বেতন না নিয়ে চলে গেল আমি চিন্তা করলাম গরিব মানুষ আমার কথায় কষ্ট পেয়েছে ওর বেতন না দিয়ে ওর বেশি দেব। ওর জন্য একটা ছাগলের বাচ্চা রেখে দিলাম দেখে। ও যদি কাল এসেছে ওর ছাগলটা দেবো আল্লাহ বান্দা আপনার কাছে আমি কয়টা টাকা পাইতাম বিপদে না পড়লে আপনার মতো লোকের কাছে কোনোদিনই আসতাম না বিপদে পড়ছি যদি আপনি বেতনটা দেন খুব উপকার হয় আমি লোকটাকে চিনলাম আমার সাথে মস্করা করছেন আমি পাবো কবে পঞ্চাশ টাকা আর তো বিশ হাজার টাকা ছাগল না ভাই তুমি চলে গেলে রাগ করে তোমাকে খুশি করার জন্য তোমাকে সেবা করার জন্য আমি একটা ছাগল রাখছিলাম সেই ছাগলের বলিনি কারণ আমি তো ছাগলের জন্য পালিনি তোমার গরিব অসহায় মানুষকে সাহায্য করলে মানুষের সেবা করলে একজন মানুষের আমি রাত করে চলে গেছিল বেতন না নিয়ে তাকে বেশি দিলে তুমি খুশি হবে তোমাকে খুশি করার জন্য কয়েক বছর ধরে ওর ছাগল তুমি যদি আমার এই বাদ করে থাকো আল্লাহ তাহলে বিপদটা কাটিয়ে দাও সঙ্গে সঙ্গে লম্বা বলতে পারবো না মানুষের উপকার করার চেয়ে বড় এ বাদত নেই অবশ্যই ফরজ হবে পালন করতে হবে পাশাপাশি মানুষের কল্যাণ করবেন কারোর ক্ষতি করবেন না জীবনে যদি কোন বিপদে পড়েন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 ওর বাবাটা অসুস্থ হয়ে পড়লো টাকা পয়সা নেই চিকিৎসা করতে পারছে না কে মারা যায় আমার কাছে এসে বলল আমাকে টাকা করবো তবে মেয়েটা রাগ করে চলে গেল কোথাও টাকা না পেয়ে আমার কাছ থেকে টাকা নিল কিন্তু আমি যখন তার সাথে লাইন করতে চাইলাম সে বললো খবরদার আল্লাহকে ভয় করো দয়ের ভয় করবা আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজে এগোবা না আল্লাহ যখন তোমার নামটা নিল আমার অন্তরে ভয় জাগল আল্লাহ যৌবনের উচ্ছন্নতা ছিল উন্মাদনা ছিল আবেগ আগ্রহ ছিল কিন্তু তোমার ভয়ে ওই টাকাটা মেয়ে থেকে দান করে আমি চলে এসেছিলাম আল্লাহ যৌবনের সেই সময় যৌবনের সেই কোরবানি যৌবনের সেই ত্যাগ যদি তুমি কহল করে থাকো আল্লাহ তাহলে সেই ওসিলায় আজকে আমাদের বিভদ্রা কাটিয়ে দাও সঙ্গে সঙ্গে পাথরটা একদম সরে চলে গেল তো ভাইয়েরা আমি লম্বা বলতে পারবো না বাবা মার খেদমত করুন মানুষের উপকার করুন